আবু হুরাই রাহ রাহালী হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের সাথে কিয়মতের দিন আল্লাহ তাল্লাহ কথা বলবেন না এবং করুণার দৃষ্টিতে তাদের প্রতি তাকাবেন না এবং তাদের পাপ মোচন করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রথম শ্রেণীর সে যার অতিরিক্ত পানি রয়েছে রাস্তার পাশে আর সে পানি হতে মুসাফিরকে বঞ্চিত রাখে আর এক ব্যক্তি সে যে কারো আনুগত্যের বায়াত করে এবং একমাত্র দুনিয়ার গরজেই সে তা করে ফলে চাহিদা মাফিক তাকে দিলে সে অনুগত থাকে আর না দিলে অনুগত থাকে না আর এক শ্রেণীর সে যে আসরের পর কারো সঙ্গে পণ্য নিয়ে দাম দর করে এবং আল্লাহর নামে মিথ্যা হলফ করে বলে যে সে ক্রয় করতে এত মূল্য দিয়েছে আর তা শুনে ক্রেতা তা কিনে নেয়